বাংলা মানবতা সমাধান عليكم ورحمه الله وبركاته الحمد لله العالمين والصلاه والسلام على رسوله الكريم وعلى اله وصحبه اجمعين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحج اشهر معلومات من فرز فيهن الحج فلا رفث ولا فسوق ولا في الحج আলাহামের প্রতি আমাদের নিয়মিত আয়োজন আধুনিক বিজ্ঞান ও আল কোরআন এই অনুষ্ঠানে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা আজ পবিত্র কোরআনের যে আয়াতটি আয়াতটিতেলাবাদ করেছি সুরাবাঁকা সুরা বাকার এই আয়াতে আল্লাহ রবুল আলমিন হাজ প্রসঙ্গে আলোচনা করেছেন এবং এই আয়াতটির সাথে পরবর্তী আরও কয়েকটি আয়াতে হাজ্যের সময় করণীয় বিষয় এবং যিনি হাজ সম্পাদন করবেন তিনি কি কি কাজ করবেন এই বিষয়গুলোর প্রতি আলোকপাত করা হয়েছে আয়াতের পরিপ্রেক্ষিতে কোরআনের এই সুরাটিতে যে অংশে যতটুকু এসেছে আমরা তার সাথে মিল রেখে আলোচনাটি উপস্থাপন করার ব্যাপারে সচেষ্ট ছিলাম আজ আমরা এই আয়াতটিকে সামনে নিয়ে হাজ সম্পর্কে এবং প্রাসঙ্গিক বিষয় ও হাজ্যের বিশেষ করে সামাজিক দৃষ্টিভঙ্গি এবং সেই সঙ্গে হাজ্যের বৈজ্ঞানিক ভিত্তি যে এর একটি বাস্তবতা প্রয়োজনীয়তা এই বিষয়গুলোকে নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ আল্লাহ আদায়ের জন্য যার উপরে হাজ ফরজ হয়েছে এবং যে হজ আদায় করার জন্য ইচ্ছা করেছে সংকল্প করেছে তাকে প্রথমেই তিনটি কুস্বভাব মন্দ স্বভাব মন্দ আচরণ থেকে আল্লাহ আল্লা সবহানা সাবধান করেছেন ফালা রাফাসা ওয়ালা পুসা এবং কোন পাপাচার প্রথমটি দ্বিতীয়টি অনাচার ওলা জিদালা এবং কোনো ঝগড়া বিবাদ অথবা সন্ত্রাসী কার্যকলাপ নয় এই কাজ হজব্রত পালনকারী এই পূর্ণময় কাবার পথের যাত্রীদের জন্য মক্কা মুআমা বাইতুল্লাহ তোয়াফকারীদের জন্য নিষেধ এবং আল্লাহ রব আলিনের সরাসরি নিদর্শন যেখানে আল্লাপাক বাইতুল্লাহ এবং তার নিকটবর্তী অঞ্চলগুলোতে অসংখ্য নিদর্শন দ্বারা পরিপূর্ণ করেছেন আর এই নিদর্শনগুলো পরিদৃষ্টিতে अर्थात देखेबागुबहन काद्य भूमिष्ट शुरु फिर अतीब पुण्यमय कल्याणमय मुक्ति लाभर जो इबादत आल्ला सुबहन আমাদের জন্য ফরজ করেছেন বাধ্যতামূলক করেছেন একটি সুনির্দিষ্ট সংখ্যক ব্যক্তিদের জন্য মাক্কা মহাজমা পর্যন্ত সেই জায়গা যাওয়া আসার পথ ব্যয় নির্বাহ করার সম্পদের মালিক যারা হয় তাদের উপরেই আল্লাহ রাবুল আলমিন খাজকে ফরজ করেছেন খাজ ইসলামের পাঁচ নম্বর স্তম্ভ পাঁচটি স্তম্ভের উপর ইসলাম দণ্ডায়মান ইসলাম প্রতিষ্ঠিত তার মধ্যে এই পঞ্চম নম্বর হচ্ছে হজ হজ হচ্ছে ইমানদার মুসলিমের মনের গভীরের একটি লোকায়িত আকাঙ্ক্ষার প্রতিফলন এটা হচ্ছে সেই প্রতিবেদন বা অভিলাস প্রতিটি মানুষ যে আল্লাহকে বিশ্বাস করে কাবামুখী হয়ে সালাত আদায় করে এবং নাবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওসাল্লামের উম্মা হিসাবে নিজেকে পরিচয় দেয় তার মনের ভিতরে একটা প্রচন্ড রকমের বাসনা আকাঙ্ক্ষা লুকিয়ে থাকা এটাই স্বাভাবিক বরং এটি একটি তার ইমানই পরিচয় যে আল্লাহ সাহান হালা তুমি আমাকে তোমার সেই নিয়ামত এবং নিদর্শনে পরিপূর্ণ তোমার মাক্কা মুজ্জামা বাঈতুল্লাহ তোয়াফ করার আমাকে তৌফিক দাও এবং তার পাশে সেই নিদর্শনা বলি। যেখানে তুমি রেখেছ মানব জাতির জন্য কল্যাণ এবং যেগুলোকে তুমি মানুষের দোয়াকুবলের স্থান হিসাবে স্বীকৃতি দিয়েছ আমাকে সেখানে দাঁড়িয়ে তোমার কাছে আমার জীবনের আমার কল্যাণের প্রার্থনা ব্যক্ত করার তৌফিক দাও এটা প্রতিটি ইমানদার মানুষের মনের একটি বাসনা সম্মানিত দর্শক শ্রোতা কাবার পথের যাত্রী হওয়া একটি সৌভাগ্যের বিষয় এই জন্য হাজি সাহেবদেরকে বলা হয় জুইফুর রহমান আল্লা মেহমান আল্লাহর মেহমান হওয়া বড় সৌভাগ্যের ভিতরে যেন আমরা এই আশা পোষণ করি যে রব আলিন তোমাকে বিশ্বাস করেছে তোমার নবীর উপরে আমরা ইমান এনেছি তোমার কাবার দিকে ফিরে আমরা সালাত আদায় করে সুতরাং এই কাবার জিয়ারত না করিয়ে তুমি আমাদেরকে মিত্র প্রদান করো না আমরা যেন তোমার এই কাবা ziyaret করার সৌভাগ্য অর্জন করতে পারি আল্লাহ যাদের দোয়া কবুল করবেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেখানে নিয়ে যাবেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস ঘর নির্মাণ করলেন বাইতুল্লাহ ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম এবং এই ঘর নির্মাণ করে তিনি আর দোয়া করেছিলেন এবং তুমি এই শহরের অধিবাসীকে ফল মূল দিয়ে জীবিকার ব্যবস্থা করে দাও এক শান্তিময় এক প্রশান্তিপূর্ণ কাবাতেই আল্লাহর বান্দারা হজ আদায় করার জন্য তারা বেরিয়ে পড়েন তো হজ্যের মাসগুলো গুলো সুনির্দিষ্ট রামাজানুল মুবারকের পরে যখন সাওয়াল মাসের চাঁদ উদিত হয় সাওয়াল মাস এবং তারপরে জুলক মাস আমরা যেটাকে বলি এবং তারপরে জুলহাজ্জা জিলহাজ মাস এই জিলহাজ মাসের ১৩ তারিখ পর্যন্ত নির্ধারিত এই সময়টির ভিতরে যে ব্যক্তি হাজ্যের নিয়ত করবে যে ব্যক্তি হজ্যে যাওয়ার জন্য পরিকল্পনা করবে এবং প্রস্তুতি গ্রহণ করবে এবং হজ্জের যে সুনির্দিষ্ট সময় বিশেষ করে আট তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত এই সময়টাকে হজের পূর্ণ সময় হিসাবে নির্ধারণ করা হয়েছে এই তিনটি স্বভাব পরিহারের ভিতর দিয়েই আমরা হজের ধর্মীয় গুরুত্ব এবং মাহাত্ম এবং তার মর্যাদা সম্পর্কে জানতে পারি হজ এমন একটি ইবাদত যেই ইবাদতটি সম্পাদনকারীকে পাপাচার থেকে বিরত থাকতে হবে রাফাসা কোন ধরনের যৌনাচার বেবিচার অন্যায় অথবা গুনার মত যেগুলো নিন্দনীয় যে হজ্যের মূল সময়ে প্রবেশ করবে তার ভিতরে যদি এই ধরনের কোনো আচরণ লক্ষণীয় হয় তাহলে তার দ্বারা হজ আদায় হবে না অথবা হজের মাধ্যমে যে পুরস্কার তার লাভ করার কথা ছিল সেই পুরস্কার সে পাবে না হজ্যের পুরস্কার কি রাসুল সাল্লা সাল্লাম বলছেন যে ব্যক্তি হজ আদায় করলো সে যেন ফিরে আসলো তার মা যেন তাকে জন্মদান করলো যে ব্যক্তি হজ আদায় করলো সে রাফাস এবং জিদাল এই তিনটা কাজের ভিতরে জড়িত হল না আল্লাহ রাবুল আলমিন তাকে মুক্ত করে দিবেন সে জান্নাতের অধিকারী হবে আমরা আয়াতুল কুরসির আলোচনায় বলেছিলাম খরচ নামাজের পরে যে আয়াতুল কুরসি পরে সে জান্নাতি হজ আদায় করে যে যার কবুল হয় হজ আমরা শিখ চারোদিকে চলছে এক জোয়ার প্রচন্ড ঝড়ে লন্ড জান্নাতের সরল পথে আসন গেড়েছে ছয় পাঁচ সে পথকে মুসলিন করতে দেখুন আমার প্রোগ্রাম কালিমার আবেদন কেবলমাত্র বাংলায় জানুন কেন মুমিন নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যার বাংলায়। দিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা देख सत्योचन शुक्रवार बुधवार रुन सम्प्रचार सकाल साढ़े सतटदेश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 মহিলাদের আরো অনেক পথনের দেশনা জানার জন্য দেখুন ইসলামে নারী কাল সন্ধ্যা সম্মানিত দর্শক শ্রোতা ফিরে এসেছি হাজির আলোচনায় একশ নম্বর আয়াত সুরাবাখারায় যেখানে আল্লাহরবুল্লা আলমিন বলছেন যে তোমাদের ভিতরে যারা হাজ আদায় করবে তারা পাপাচারে লিপ্ত হবে না তারা অনাচারে লিপ্ত হবে না এবং তারা ঝগড়া বিবাদে লিপ্ত হবে না রাফাস হচ্ছে যৌন বিষয় কোনো পাপাচার অনাচার আর হচ্ছে নিন্দিত ঘৃণিত অর্থাৎ সেটাকে বলা যেতে পারে নোংরা বৈশিষ্টের আর জেদাল ঝগড়া বিবাদ অর্থাৎ হজের এই দীর্ঘ সফর সফরের ভিতরে মানুষের মধ্যে যে প্রতিক্রিয়াগুলো পরিলক্ষিত হয় থাকার ক্ষেত্রে খাওয়ার ক্ষেত্রে চলার ক্ষেত্রে দূর পথ থেকে যখন বের হয় কিন্তু পথে গিয়েই এই ইহরামের কাপড় পরিধান করে যখন সে এহরাম বাঁধে যখন তার মুখে উচ্চারিত হয় লব্লা প্রচন্ড একটা আগ্রহ নিয়ে মক্কা মুআমার তোফ এবং সেই সঙ্গে প্রয়োজনীয় কাজগুলো সম্পাদন করার জন্য যখন তারা বাড়ি থেকে বের হয় যখন তারা রওনা হন শারীরিক ভাবে মানসিক ভাবে পরিপূর্ণরূপে একটা প্রস্তুতি নিয়ে যেন একটা মহান পুণ্যময় বিশাল পথের যাত্রী যেই যাত্রীদের নামকরণ করা হয়েছে কাবার পথের যাত্রী হজ আদায়কারী আল্লা সুবাহর মেহমান তাদের বড় সম্মান মক্কার ঘর জিয়ারতকারীদের কাছে দোয়া চাইতে হয় এবং তাদের দোয়া আল্লাহ রব্বুল আলমিন কবুল করেন কাবার পথের যাত্রী বড় সম্মানিত বড় মর্যাদার যাদের দোয়া আল্লাপা কবুল করেন যার কারণে এই মক্কা মাজামা বাইতুল্লাহ হজ আদায়কারী এই হজব্রত পালনে পথে বের হওয়া উমরা পালনকারী এবং হজ পালনকারীর কাছে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দোয়ার আবেদন জানানো এটা রাসুলের সন্না রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম যে তোমার এই ভাইয়ের কথা ভুলে যেও না অর্থাৎ সেখানে তুমি আমার কথাও স্মরণ করে দোয়া চাইবে রাসুল সাল্লাহ আলহ্লাম তার সাহাবার কাছে হজ যাত্রার পথে উমরা আদায়ের পথে আবেদন পৌঁছে দিয়েছেন সম্মানিত দর্শক শ্রোতা হজের কিছু নিয়ম এবং বিধান আপনাদের সামনে পেশ করব হাজ্য কাস্ত মনে মনে সংকল্প করা এবং হজ হচ্ছে এমন একটি ইবাদত একটি জিয়ারত যে জিয়ারতের মাধ্যমে একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট পদ্ধতিতে যে আমলটি করা হয় এই আমলটির নাম হচ্ছে হাজ হাজকে বলা হয় সম্পদ এবং শরীর সেই সঙ্গে স্থান এবং সময় এই চার বস্তুর সমন্বয়ে আদায়কৃত এবাদত হাজ্যের জন্য সম্পদের প্রয়োজন হয় হজ্জের জন্য শরীর প্রয়োজন হয় শারীরিকভাবে সেখানে অংশগ্রহণ করতে হয় হাজ্যের জন্য একটি নির্দিষ্ট স্থানের প্রয়োজন হয় হাজের জন্য একটি নির্দিষ্ট নিয়মের প্রয়োজন হয় অবশ্য হজ আদায়কারী অন্য কাউকে দিয়ে তার বদলে হজ আদায় করতে পারেন শারীরিক উপস্থিতির ক্ষেত্রে একটি সুযোগ দিয়েছেন কোনো কারণ কারণবশত তবে উত্তম হলো এটাই শরীর সম্পদ সময় এবং মাল স্থান সবকিছু মিলিয়ে একটি সুনির্দিষ্ট পদ্ধতিতে যে আমলটি করা হয় এই আমলটির নাম হলো হজ হজটি তিন ভাবে সম্পাদন করা যায় একটি হলো হজ্জে ইফরাদ আরেকটি হলো হজ্ তামাত্রী শুধুমাত্র এটি হজ্যে ইফরাদ দূর প্রান্ত উপমহাদেশ বাংলাদেশ ভারত থেকে যারা ছুটে যান এই হাজার মাইল দূরে বাইতুল্লাহ জিয়ারতের জন্য জীবনে হয়তো একটিবার সম্ভব হয় আমাদের এই উপমহাদেশ থেকে বাংলাদেশ থেকে সেই মাক্কা মহাজের ভাগ্যে স্বপ্ন নিয়ে সামনে নিয়ে আল্লাহর আলমিনকে সাজদা করা হাজার কিলোমিটার দূরে ছ কিলোমিটার দূরে বাংলাদেশের ভূমিতে আল্লা সুবাহর উদ্দেশ্যে সাজদা করে के किबला बनिएफेर नियते आल्ला तकबीर बोलते, बोलते कादते, कादते अथबा हृदय जीवन आकुति गोक्त करते, करते पुरु घर के प्रदक्षिण करा तावाफ करा আর দ্বিতীয় কোনো ঘর নেই যেই ঘরের চতুর্শ প্রদক্ষিণ করলে তার বিনিময়ে সোয়াব পাওয়া যায় তো আল্লাহ সুবাহ হাজিদের জন্য এই দূরের হাজিদের জন্য এক প্রকারের হজের ব্যবস্থা দিলেন তা মাত্র অর্থাৎ প্রথমে গিয়ে সে উমরা সম্পাদন করবে তারপরে উমরা ছেড়ে দিয়ে হালাল হয়ে সাধারণ জীবনযাপন করে নির্দিষ্ট আট তারিখ থেকে আবার যাবতীয় কার্যক্রম শুরু করবে। এ হলো বিশেষ করে দূর প্রাচ্যের সারা পৃথিবী থেকে ছুটে আসা মানুষের জন্য একটি সুবিধা আল্লাহ সুহান আমাদেরকে দিয়েছেন আরেকটি হল হজ্জে কারান উমরাও করবে আবার তারপরে হাজাদায় করবে কিন্তু মধ্যবর্তী সময়ে আর তার এহেরাম ভাঙবে না এহারাম অবস্থাতেই থেকে যাবে সঙ্গে কোরবানি নিয়ে যাবে এবং তারপরে হজ আদায় করে সেখান থেকে ফিরে সম্মানিত দর্শক শ্রোতা এই তিন প্রকারের হজই আল্লাহ সুবাহ আমাদের জন্য বিধান দিয়েছেন যে যে বিষয় আদায় করতে পারেন তবে আমাদের এই উপমহাদেশ বাংলাদেশের জন্য দ্বিতীয় প্রকারের হজ সহজ এবং আরামদায়ক তৃতীয় প্রকারের হাজকে রান আদায় করা এখান থেকে গিয়ে দীর্ঘদিন পর্যন্ত অনেক সময় তার মূল ইবাদ হচ্ছেই একটি প্রশ্নের সম্মুখীন হয় সেখানে তাকে ফিদিয়া বা জরিমানা বা তাকে ওই দণ্ড প্রদান করতে হয় সম্মানিত দর্শক শ্রোতা বাংলাদেশ থেকে যখন হাজ্যের নিয়তে ভারত থেকে যখন হাজের নিয়ত একজন মানুষ মক্কার উদ্দেশ্যে রওনা হন তখন তাকে মনে রাখতে হয় যে তিনটি পাপাচার থেকে তাকে দূরে থাকতে হবে এবং তাকে সাবধান থাকতে হবে প্রথম প্রথম যে যে কার্যক্রম কার্যক্রম শুরু শুরু হয়। হয়। সেটা হলো মিকাত বা সুনির্দিষ্ট একটি স্থান যেখানে গিয়ে তাকে এহেরাম বাঁধতে হয় যেমন আমরা নামাজ শুরু করার জন্য তাকরিমার মাধ্যমে এহেরাম বেঁধে ফেলি যখন আমরা এহেরাম বেঁধে ফেলি ঠিক তদ্রুপ মিকাত বা সুনির্দিষ্ট স্থানে পৌঁছার পরে যখন একজন ব্যক্তি ইহরাম বাদে তখন তার জন্য কতগুলো কাজ নিষিদ্ধ হয়ে যায় যেমন তার স্ত্রীর সঙ্গে ঠিক যৌনা লাভ করা কোন শিকার করা কোনো প্রাণীকে হত্যা করা তার জন্য নিষেধ হয়ে যায় শরীরের মাথার অথবা অন্যান্য জায়গার চুলগুলো অনাকাঙ্ক্ষিত ভাবে ভেঙে ফেলা উপড়ে ফেলা এগুলো তার জন্য নিষিদ্ধ হয়ে যায় কোনো আঘাত করে বা হামলা করে না এরকম কোনো মানুষের জীবন সংবিষ্ট ভাবে আল্লাহ সব তালার দরবারে নিজের হাজিরা ঘোষণা করা লব্লা उद्देश्य छुटे जावा निकटवर्ती आल्ला घर से प्रशंसा माह घोषणा कर हराम पवित्रता घोषणा जिद शरफा हाजल बीते महाबान मत आजीमान आल्ला घर सम्मान बाढ़ इज्जत সম্মান বাড়িয়ে দাও এমনি করে আল্লাহর প্রশংসা এবং তার মহানত্ব ঘোষণা করতে করতে বাইতুল্লার ভিতরে প্রবেশ করা সম্মানিত দর্শক শ্রোতা এটি একজন হাজি সাহেবের জন্য জীবনে এক বিরাট বড় পাওয়া বড় তৃপ্তি म सूचना आदम आल सल्लाम तरह जख हजरे गए दाड़ा हजरे असव के स्पर्श करते তার সঙ্গে সে তার নিজেকে একাত্মতা ঘোষণা করতে পারে যেখানে নবী মুদুর রসুল্লাহ সাল্লু মুবারক লাগিয়ে চুমু দিয়েছেন হাত দিয়ে স্পর্শ করেছেন হে পাথর আমি তোমাকে কখনো চুমু দিতাম না কারণ তুমি মানুষের কল্যাণ করতে পারো না ক্ষতিও করতে পারো না কিন্তু আমি তোমাকে ভালোবাসি চুমু দেয় কেন এখানে আমি নাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়া চুমু দিতে দেখেছি এভাবে সাতচিত আফ করে তারপরে আমরা দুরাকাত নামাজ বললাম মাকাম ইবাউহমা লাহ ই প্রতিধ্বনিত হচ্ছে আমি সাফা থেকে সাই শুরু করলাম মারোয়া গিয়ে পোষলাম সাফাতে দাঁড়িয়ে কাবাকে সামনে নিয়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলাম আল্লাহ দোয়া কবুল করবেন আবার যখন ওই আট তারিখে সে পছলাম মাক্কা থেকে মিনায় চলে গেলাম মিনা থেকে আমি সেই সরাসরি আরাফার ময়দানে অতপর ফিরে আসি মুজদালিফায় রাত্রি অবস্থান এবং মশাহে হারামে আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করা আমি রূপে ফিরে আসলাম পরবর্তী দিন আমি তিন তিনটি জামড়ায় সাত সাতটি করে একুশটি পাথর নিক্ষেপ করে দুদিন অথবা যদি সম্ভব হয় তিন দিন আমি শেষ করে এই যে কার্যক্রমটি আমি বললাম থেকে যেখানে অবস্থা নেহেরাম বেঁধে মেনায় রাত্রি যাপন মেনাতে পাঁচ বাক্ত নামাজ আদায় করে আরাফার ময়দানে ময়দানে জোহর আসর একত্রিত জমা করে দুই দুই রাখাত পড়ে আল্লাহর কাছে প্রাণ খুলে কেঁদে নিজের জীবনের সব গুণাকে মুক্ত করে সেখান থেকে এই পূর্ণাঙ্গ কার্যটি সম্পাদন করে যদি ফিরে আসতে পারি সেই মানুষটি হয় নিষ্পাপ, আয়াতের ভিতরে বা সম্বল সংগ্রহ করে নাও পূর্ণ সংগ্রহ করে নাও শ্রেষ্ঠ সম্বল হলো তাকুয়া আল্লাহ আমাদেরকে হাজ্যের মাধ্যমে সেই পূর্ণ সেই তাকুয়া অর্জন করার তৌফিক দান করুন আমিন এখানে আমাদের এই আলোচনা শেষ করলাম আসসালামুকুম বরহি ববরক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 हराम बनाय ता बैध हम जानते हम देख इन श्रेष्ठत शुक्रवार रत साढ़े एगारोट पुन सम्प्रचार सकाल साढ़े दस टेलेश